সুর সবাহ রহমান রহী আল্লাহ তা নমেহুল प्रशंसा आल्ला आकाश मंडल एकक मालिकानाधी पर एकमिषय जमीन भेतर प्रवेश कर बर्षित है जुटे उत्थित है यर्ज्ञात आम दयालु فَرُمْ خَمَشِيل قَالُوا الَّذِينَ كَفَرُوا سأل যারা আল্লাহ তালার এসব ক্ষুদ্রত অস্বীকার করে তারা বলে আমাদের উপর কখনোই কেয়ামত আসবে না হে নাবি তুমি এদের বলো আমার মালিকের কসম হা অবশ্যই তা তোমাদের উপর আপতিত হবে আমার মালিক অদৃশ্য জগৎ সম্পর্কে অবহিত এ আকাশমন্ডলী ও জমিনের অনুপরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড় এ কোন কিছুই তার জ্ঞান সীমার অগোচরে নয় তবে তা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যেন এর ভিত্তিতে তিনি তাদের পুরস্কার দিতে পারেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে বস্তুত তারাই হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যাদের জন্য আল্লাহ তালার প্রশস্ত ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে যারা এ জমিনে প্রাধান্য পাবার জন্য আমার আয়াতকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তাদের জন্য পরকালে ভয়ঙ্কর বর মন দুধ শাস্তি রয়েছে হে নবী যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাব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 فَتَرَى عَلَى الله من السماء إن في ذلك لا آية لكل عبد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 তোমরা তসবি পড়ার সময় তার সাথে একাত্মতা ঘোষণা করো একই আদেশ আমি পাখি কুলকেও দিয়েছিলাম আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম তাকে আমি বলেছিলাম সে বিগলিত লোহা দ্বারা তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং সেগুলোর পড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো কিন্তু এ শিল্পগত কলা কৌশলের পাশাপাশি তোমরা তোমাদের নেক কাজও অব্যাহত রাখো তোমরা যা কিছুই করো না কেন আমি তা সবকিছুই পর্যবেক্ষণ করি وَارْجِعُ إِلَى ح এমনিভাবে আমি সোলাইমনের জন্যে বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম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 তখন তাদের জিন জিনী বাহিনীর কেউই বাইরের মানুষদের তার মৃত্যুর খবর কেউই দেখায়নি দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র মাটির পোকা যা তার খেয়ে লাঠি তখন খাওয়ায় যখন সে মাটিতে পড়ে তখন মাত্র জিনেরা বুঝতে পারল সোলাইমন আগেই মারা গেছে তারা যদি তখন গায়েবের বিষয়ে জানত তাহলে তাদের এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না yang <laughs> বা নগরের অধিবাসীদের জন্য বাসভূমিতে আল্লাহর একটি এ থেকে পাওয়া তোমাদের মালিকের দিয়ারে যে খাও এবং এই জন্যে তোমরা তাঁর শুকুর আদায় কত সুন্দর নগরী এটা কত ক্ষমাশীল এ নগরীর মালিক আল্লাহতালা কিন্তু পরে ওরা আমার আদেশ অমান্য করল ফলে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 উভয়ের মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম এবং তাদের আমি সফরের মঞ্জিলও নির্ধারণ করে দিয়েছিলাম তাদের আমি বলেছিলাম তোমরা সেখানে এবার দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো wala ko ko da q la gi i veuwannan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 অবশ্য ইমানদারদের একটি দল ছাড়া অথচ তাদের উপর কোনো রকম আধিপত্য ছিল না আসলে ঘটনাটি ছিল আমি জানতে চেয়েছিলাম, তোমাদের মাঝে কে আখেরাতের উপর ইমান তোমার মালিক তো সব কিছুর ওপরই নেগাহ পান হে নবী তুমি বলো তোমরা যাদের আল্লাহর বদলে শরিক মনে করো তাদের ডাকু তার আসমান ও জমিনের এক অনুপরিমান কিছুর মালিক নয় এ দুটো বানানোর ব্যাপারেও তাদের কোন অংশ নেই না তার কোন সাহায্যকারী রয়েছে क्या दिन तरह सामने कारो सुश क्योंकि जो तरह दूरभूतला तुम्हें कीसर आदेश दिल से हाँ तुम्हारे मालिक आल्ला सत्य विषय आदेश दिए समुच्च महान हे नबी तुम्हें जिज्ञेस करो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 কেয়ামতের দিন আমাদের মালিক আমাদের তোমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন অতঃপর তিনি আমাদের মধ্যে হেদায়ত ও গুমরাহীর যথার্থ ফয়সলা করে দেবেন কেননা তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক প্রবল প্রজ্ঞাময় হেন তুমি আরো বলো তোমরা আমাকে সব কিছু দেখাও যাদের তোমরা আল্লাহ তালার সাথে শরিক বানিয়ে তার সাথে মিডিয়ে রেখেছ জেনে রেখো তার কোনো শরিক নেই তিনি পরাক্রমশালী তিনি কুশলী হেনবি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 دَهُمْ إِلَى بَعْدٍ مّنْقُومُ يَرْجُونَ بَعْدَهُمْ إِلَى بَعْدٍ مّنْقُومُ go <sighs> কাফেদরা বলে আমরা কোনোদিনই এ কোরআনের উপর ইমান আনব না এবং আগের কেতাবগুলোর উপরও ইমান আনব না হে নবী সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে পেতে যখন জালেমদের তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে তখন তারা একজন আরেকজনের উপর কথা চাপাতে থাকবে যাদের পদানত করে রাখা হয়েছিল তারা এই প্রাধান্য বিস্তারকারীদের বলবে যদি তোমরা সেদিন না থাকতে তাহলে অবশ্যই আমরা মোমেন থাকতাম এ কথার জবাবে এ অহংকারী লোকেরা যাদের দাবি রাখা হয়েছিল তাদের বলবে আমরা কি তোমাদের হেদায়তের পথে না চলার জন্য বাধ্য করেছিলাম বিশেষ করে যখন তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল আসলে তোমরা নিজেরাই ছিল নাফরমান। মান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 সেদিন যারা অস্বীকার করেছে আমি তাদের গণদেশে শেকল পরিয়ে দেব তুমিই বলো স্বকৃত কর্মের জন্য এদের এর চাইতে ভালো কোন বিনিময়কে দেওয়া যেত কখনো এমন হয়নি আমি কোন জনপদে জাহান নামে সতর্ককারী রূপে কোন নবী পাঠিয়েছি অথচ তাদের বিত্তশালী লোকেরা এ কথা বলেনি তোমাদের যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি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 हे मानूष तुम्हारे धन सम्पद तुम्हारे सन्तान सन्ति एम विषय नये एग्जो तुम्हारे नैकट्य लाभ करते सहायक है तब जे व्यक्ति इमान एने से अनुजाई ने क्ज कर लाभ करते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 ফেরেস তারা বলবে হে আমাদের মালিক তুমি মহান তাদের বদলে তুমি আমাদের অভিভাবক ওরা তো বরং জিন্দদের বাজাত করত এবং এদের অধিকাংশ তাদের উপর বিশ্বাসও করত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 আর এই কাফেরদের কাছে যখনই কোন সত্য এসে হাজির হয় তখনই তারা বলে এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু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 Wah-wah-wah!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 সাথীদের বেলায় মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্ধিহান ছিল